আসমাবিনতে আবু বাকর রজিয়াল্লাহ তু আলহা হতে বর্ণিত তিনি বলেন আমি একদিন আইসাহ রদিয়াল্লাহ তু আলহায়ের নিকট গেলাম লোকজন তখন সালাত আদায় করছিলেন আমি জিজ্ঞেস করলাম লোকদের কি হয়েছে তখন তিনি মাথা দিয়ে আকাশের দিকে ইঙ্গিত করলেন আমি জিজ্ঞেস করলাম এটা কি কোনো নিদর্শন তিনি মাথা দিয়ে ইঙ্গিত করে হ্যাঁ বললেন এরপর আমিও তাদের সাথে সালাতে যোগ দিলাম অতপর রসুল্লাহ সাল্লা আলসালাম সালাত এত দীর্ঘায়িত করলেন যে আমি প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলাম আমার পাশেই একটি চামড়ার মশকে পানি রাখা ছিল আমি সেটা খুললাম এবং আমার মাথায় পানি দিতে লাগলাম অতপর যখন সূর্য উজ্জ্বল হয়ে উঠল তখন আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম সলাদ সমাপ্ত করলেন এবং লোকজনের উদ্দেশ্যে ক্ষুদবা পেশ করলেন প্রথমে তিনি আল্লাহর যথোপযুক্ত প্রশংসা করলেন অতপর বললেন আম্মা বাদু আসমা রাজাল্লাহ তাল্লাহ্ন বলেন তখন কয়েকজন আনসারি মহিলা সোরগোল করছিলেন তাই আমি চুপ করাবার উদ্দেশ্যে তাদের প্রতি ঝুঁকে পড়লাম অতপর আইসা রাজাল্লাহ তাল্লাহাকে জিজ্ঞেস করলাম তিনি নাবি সাল্লা আলসালাম কি বললেন আশা রাজ্লা তালান্না বললেন তিনি বলেছেন এমন কোনো জিনিস নাই যা আমাকে দেখানো হয়নি আমি এ জায়গা হতে সব কিছুই দেখেছি এমনকি জান্নাত ও জাহান্নাম দেখলাম আমার নিকট ওয়াহি পাঠানো হয়েছে যে তোমাদেরকে কবরে মাসিহ দজ্জালের ফিতনার নাই অথবা তিনি বলেছেন সে ফিতনার কাছাকাছি ফিতনায় ফেলা হবে অর্থাৎ তোমাদেরকে পরীক্ষা সম্মুখীন করা হবে তোমাদের প্রত্যেককে কবরে উঠানো এবং প্রশ্ন করা হবে এ ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে তুমি কি জানো তখন মুমিন অথবা মুকিন নাবী সাল্লাহ উলিয়া সাল্লাম এ দুটোর মধ্যে কোন শব্দটি বলেছিলেন এ ব্যাপারে বর্ণনাকারী হিসামের মনে সন্দেহ রয়েছে বলবে তিনি হলেন আল্লাহ রাসুল তিনি মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম তিনি আমাদের নিকট সুস্পষ্ট দলিল ও হিদায়ত নিয়ে এসেছিলেন অতপর আমরা ইমান এনেছি এবং তার আহ্বানে সাড়া দিয়েছি তার আনুগত্য করেছি এবং তাকে সত্য বলে গ্রহণ করেছি তখন তাকে বলা হবে তুমি ঘুমিয়ে থাকো যেহেতু তুমি নেক্কার তুমি যে তার প্রতি ইমান এনেছো তা আমরা অবশ্যই জানতাম আর মুনাফিক বা মুর্তাব সন্দেহ পোষণকারী এ দুটোর মধ্যে কোনো শব্দটি বলেছিলেন এ সম্পর্কে বর্ণনাকারী হিসামের মনে সন্দেহ রয়েছে তাকেও প্রশ্ন করা হবে যে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো উত্তরে সে বলবে আমি কিছুই জানি না অবশ্য মানুষকে তার সম্পর্কে কিছু বলতে শুনেছি আমিও তাই বলতাম হিসাম রহমতুল্লা আলহি বলেন ফাতেমা রাজু তাল্ ফাতেমা রাজু তাল্না আমার নিকট যা বলেছেন তা সবটুকুই আমি উত্তম রূপে স্মরণ রেখেছি তবে তিনি ওদের প্রতি যে কঠোরতা করা হবে তাও উল্লেখ করেছেন